বিসমিল্লাহ রাহম্যান রহিম পরম করুন আময় ওয়াশিম গয়ালু আল্লাহ মিশুরু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 লিখে রিখেছে প্রত্যেক মানুষকে মতের সময় তারপরে কবরে পৌঁছানো পর্যন্ত সব বিধি বিধান রয়েছে সেগুলিকে সাধারণত জানাজা বলা হয় জানাজা এই জানাজা সম্পর্কিত হাদিসগুলির। ব্যাখ্যা আমাদের ধারাবাহিক চলছে আর আমরা সময় অল্প পাচ্ছি হয়তো এক ঘন্টা বা তার কম তো আজকে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করবাহাম বোরাই তাইব হসাইব আসলাম তাল আনহ থেকে বর্ণিত আসলাম গোত্রের লোক সাহাবিবেন তিনি এখন তোমরা জিয়ারত করো এতদিন তোমাদেরকে কবর জিয়ারত করতে মানে কবর দেখতে যেতে জিয়ারত করা মানে ভিজিট করা দেখতে যাওয়া আমাদের দেশে জিয়ারতের অর্থটা ভুল বুঝে জিয়ারত মানে মাইয়াতে জন্য দোয়া করতে যাওয়া এটাকে আমাদের দেশের জিয়ারত মনে করে কবর জিয়ারত করে এলাম মানে মাইয়াতে জন্য দোয়া করে এলাম কেউ যদি কবর কাছে গিয়ে সালাম পড়ে আর যদি চলে আসে বা কবর কিছুক্ষণ আলো সালাম পড়লো আর টান দিল তো ওটাকে কবর জিয়ারত বলে না কবর জিয়ারত কাকে বলে দেশের ভাষায়। দোয়া করলো তারপরে দোয়া করার বিশেষ পদ্ধতি যদি কেউ যায় তো ওটাকে পাবে না গ্রামের লোকজনকে এলাকার লোকজনকে ডেকে হেঁকে নিয়ে গিয়ে পঁচিশ পঞ্চাশ জন একশো জন কয়েকশো জনার দিনে ইত্যাদি এইরকম ভাবে যদি করিয়ে জিয়াফত করিয়ে যদি সবকে নিয়ে কবর কবরস্থান ঘিরে যদি দোয়া করে গিয়ে এইটা হলো কবর জিয়ারত এগুলো ভুল ধারণা আসলে কবর জিয়ারত মানে কবরের সাথে সাক্ষাৎ করা কবর দর্শন কর কবর দেখতে যাওয়া কবর দেখার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য নিয়ে যাওয়া আমি কবর জিয়ারত করতে এখন তোমরা জিয়ারত কর এতদিন নিষেধ ছিল এখন অনুমতি আসল রসুল্লাহ থেকে মুসলিম। জাদা তিরমিজি অতিরিক্ত বলেছেন কবর পরকাল স্মরণ করিয়ে দেবে তাহলে হাদিস দারাম জানতে পারলাম যে কবর জিয়ারত একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি পরকাল স্মরণ করা যা দেখলে পরকাল স্মরণ হয় সেটা পরকালের কি অংশ না দুনিয়ার অংশ দুনিয়া দেখে আবার বড় কি করে স্মরণ হবে টাকা দেখলে সিংহাসন যদি দেখেন রাজার রাষ্ট্রপতির রাজেন আর যদি পার্লামেন্টে বসে থাকেন তাহলে কবর জারত করো করো কবর জারত করলে কি হবে আখেরাত মাঝে আপনাদের পরীক্ষা করি যে দেখি কি বুঝছেন চিন্তা করেনা আপনি যেটা দেখলে আখের আহ সেটা তাহলে দুনিয়া নয় आखिरत प्रमाणित है कबर थ मानु परकाल शुरू मानसर मत थ आखे शुरू एख दफन कर এখনো কবরে নামানো হয়নি তার আখেরাত শুরু হয়ে গেছে আজাব এসব দেখার ক্ষমতা কারণে আল্লাহ দেখাবেন না কবরে যে হচ্ছে তাও দেখা যাবে না কিন্তু কবরের দৃশ্যটা তো দেখা যাবে দুনিয়াতে কবরটা তো দেখা যাচ্ছে তো তোমরা কবরটা দেখো তাতে কি হবে এর পরে যেগুলি স্মরণে আসবে আখেরাতের জীবন দুনিয়ার জীবন না। একটি উদ্দেশ্য বলা হইল জাদাইবেন মাজা রহমতুল্লাহ অতিরিক্ত আরো বর্ণনা করেন হাদিস এবেন মাসুদ আবদুল মাসুদ রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত হাদিস হ্যা লোভ লাল কমিয়ে দেবেহদ ফিদুনিয়া মানে আখেরাত মুখী হয়ে যা দুনিয়া বিমুখ জহদ মানে বিমুখতা। তাহলে দুনিয়ার জুনিয়া বিমুখতা করবেন না আখেরাত মুখী হবেন কবর কমবে গাড়ি বাড়ি নারী আর আমদ ফি এইসব কমবে আখেরাতের স্মরণ বেশি বেশি হবে আখেরাতের কথা মনে বেশি জাগবে এগুলি হচ্ছে উদ্দেশ্য তাহলে এই দুটো উদ্দেশ্য নবী করি সালিস বর্ণনা করেছেন হাদিসে তাই না কবর জিয়ারতের আর কিছু উদ্দেশ্য আছে জন্য দোয়া করা। কবর উদ্দেশ্য হচ্ছে নিজে লাভবান হওয়া আর যার জিয়ারত করছেন যার ভিজিট করছেন তাকে লাভবান করা নিজের লাভ হইলো যে আখেরাত স্মরণ করব আর দুনিয়ার লোভ লালসা কমাবো এটা যে জিয়ারতকারী তার ফায়দা আর যার জিয়ারত করলাম ওই মৃত ব্যক্তির তার ফায় গেছি সালাম পড়ব তার জীবনটা সুখী হবে সালামটাই তারপর অতিরিক্ত যত বেশি তাদের জন্য দোয়া করবে তত বেশি তাদের ফায়দা হবে এটা তৃতীয় ফায়দা তাহলে তাই না চার নম্বর একটি আর ফায়দা রয়েছে সেটা হচ্ছে রাসোর উল্লা সাল্লামের অনুসরণ করা अनुसरण करीम निजे उत्साहित करबीर कारण नबी कर इबादत इबादत आल्ला सन्तुष्ट क्या कर হাদিস রয়েছে ফাজ পর্যন্ত সহিমিজিতে যেটা রয়েছে সেটাও সহিদে বর্ণিত রয়েছে তার সনদ আইয়ুবিনি রয়েছে ইমাম হাফিজ বিন হাজার এই হাদিসের তিনি বলেছেন তাতে যে বর্ণনাকারী হানি রয়েছে তার মধ্যে একটু মানে একটু রয়েছে। কিন্তু আখেরা সম্পর্কে সম্পর্কে মতের দৃশ্য দেখলে বা কবরের দৃশ্য দেখলে যখন আখের স্মরণ আসে আখেরা যার বেশি বেশি স্মরণ হবে দুনিয়া স্মরণটা কমবে কারণ মানুষের মগজ যদি এই দিকে যায় তো ওই দিকটা কমবে তাই কিনা সুতরাং এই যুক্তিগুলো প্রমাণ করে যে অনেক উপকারিত রয়েছে এছাড়াও আখেরাত স্মরণ হওয়া মানে অন্তনরম হওয়া অন্তরম হওয়া এ একটা ফাইদা রয়েছে অন্তর হবে অহংকার কমে আসবে অহংকারের ব্যাধি আপনার মধ্যে রয়েছে আরো যে তার মধ্যে কারণ আপনি যতই শক্তিশালী হন যতই হন না কেন যত বড় নেতা হন না আর পয়সা হল হন না কেন ওখানে যেটি হবে ওখানে যেটি হবে দুনিয়ার বড় বড় শাসকরা চলে গেছে আর দুনিয়ার কিছুই নিয়ে যেতে পারেনি যদি আখেরাতের জন্য কিছু যদি ডিপোজিট করে থাকতো তাই নিয়ে গেছে আর কিছু নিয়ে যেতে পারেনি तो जन शेख खूब सुंदर लगलिया बनुकुल्लाक डिपोजिट कर डिपोजिट करा থেকে গেল ওদের জন্য অন্যরা লুটে পুটে খাবে কিন্তু মালিকুল মনুক আল্লাহ ডিপোজিট করেন সেটা কি সেটা সেটা কি কেমন করে ডিপোজিট দান খায়রাতের ক্ষেত্রে হইল প্রথম জাকাত সাদ কাত দিনের দাওয়াতের কাজে খরচ করা আত্মীয় সজনদের ওপর খরচ করা ইত্যাদি আর যদি অন্য এবাদবন্দী কোন এবাদবন্দী একটা নেকির কাজ করেছে আল্লাহর কাছে ডিপোজিট করছেন আপনি আল্লা শুধু পাবেন সেটা উৎকৃষ্ট রূপে পাবে পাকের কাছে ডিপোজিট করলেন সেটা উত্তম অবস্থায় পাবেন বড় আকারে পাবেন আর সেটা দুনিয়াতেও লাভবান তার কারণে হবেন কারণ যে ভালো কাজগুলি মানুষ কারণে জীবনে বরকতে নেমে আসে তাহলে দুনিয়াতেও বেনিফিটেড আপনি উপকৃত আর আখেরাতে সেটা আপনার সাঁত ছাড়া হবে না থাকবে কবরে চলে যাচ্ছেন আল্লাহর কাছে যেগুলো ডিপোজিট আছে সেগুলি আপনার সাথে যাচ্ছে কিন্তু হ্যাঁ মানুষের মধ্যে পয়দা হয় বলছে জহুদ হচ্ছে তারক মালাফিল আখেরা পরকালে যা কাজে আসবে না তা পরিত্যাগ করা এমন কাজ কথা আবু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন রসুরাহ সাল্লাম লানত করেছেন অভিশাপ করেছেন কবরী মহিলাদের হাদিস টিকে সহিদের বিভিন্ন সূত্র সনদ রয়েছে সবগুলি মিলিয়ে হাদিসটি সহিবালাগা শেখা দিয়ে বেশি বেশি জিয়ারুৎকারীদের লানত করেছে ওইটি অধিক কিন্তু এই হাদিসটাও টাও মাটি দিয়ে চলে আসলে আর যাওয়াই যাবে না নিষেধ ছিল মক্কাতে অনষেধ ছিল মদিনায় প্রথম দিকে নিষিদ্ধ ছিল তারপরে নবী আসলাম অনুমতি দিয়েছেন কেন কারণ লোকেরা নতুন নতুন মুসলিম হচ্ছে এই নতুন মুসলিমদেরকে যদি কবর জারত করতে ছেড়ে দেওয়া হয় তাহলে দিয়ে দুর্গা ছেড়ে দিয়ে লুজা মানা ছেড়ে দিয়ে পূজা শুরু করে দেবে যেমন আজকালকার মুসলিমরা কবর পূজা শুরু করেছে বুঝে গেছে आशंका थम जुगे कबर जियारत करा मुस्लिम दर जो निषेध कराम क्यू मुस्लिम तार जो ना फितना ही और सब तर निषेध करे सीर्क फेतना सब चेत बड़ फेतना सीरक सब चेत बड़ अपराध আশঙ্কা ছিল যে এদেরকে যদি জিয়ারত করতে অনুমতি দিয়ে দেওয়া হয় তো মৃতদের সাথে বিশেষ করে মৃতদের মধ্যে যারা বুজুগ লোক হ্যাঁ যারা নেক লোক নেঘ লোকদের ভক্ত থাকে জীবিত অবস্থায় থাকে সুতরাং মৃত হওয়ার পরেও তাদের ভক্ত থাকবে এই আশঙ্কা ছিল যার ফলে নিষেধ করা হচ্ছে ওদের ওই মৃতদের সাথে অথবা তাদের কবর গুলির সাথে যেন সম্পর্ক না হয়ে যায় আল্লাহ সাথে সম্পর্ক দুর্বল না হয়ে যায় সিরকে লিপ্ত না হয়ে যায় যে এরাও দ্বিতীয় এদের কাছ থেকে বা এদের এখানে দাঁড়ালে বরকত আসে যেমন আমাদের দেশে যেসব ফেরকাগুলি রয়েছে যেমন তারা মনে করে যে ওখানে গেলে কি হয় আলোকিত হয় ইমান তাজা হয় হ্যাঁ বুজুরগান দিন আলেম আলমাদের কবর জিয়া করলে অন্তর আলোকিত হয় ইমান তাজা হয় এই ইত্যাদি ছাড়া এর চেয়ে তো কথা রয়েছে জটিল জটিল মশলা সমাধান করতে পারছে না সমস্যা সমাধান করতে পারছে না ওখানে গেলে তাদের চেষ্টা করেছে আর কিছু লোকেরা এইরকম সিরকি আঁকিদা রাখে সুতরাং কবর বড় ফিত না কবর দুর্বল ইমানের মুসলিমদের জন্য বড় ফিতনা এত বড় ফিত না এই কবর যে মূর্তি অত বড় ফিতনা নেই কারণ মুসলিমরাখ পূজা করবে না কিন্তু না হলে কমপক্ষে ওদের কবর কাছে গিয়ে আল্লাহর কাছে চাইলে তাড়াতাড়ি দোয়াটা কবুল হবে এইরকম কুমরা হইতে লিপ্ত হইতে পারে আর হয়েছে আর হচ্ছেও আজকালের কবর পাশে গিয়ে কিছু লোক দোয়া করে হ্যাঁ বিদাতিরা অধিকাংশ ওদের নিয়ম যে যদি রাওজাতে বসে দোয়া করতে পারে তো নবীর কবর কারণে দ্রুত দোয়াটা কবুল হবে নেই বিদাত আর এটা শির পর্যন্ত চলে যেতে পারে যদি মনে করি এই ক্ষেত্রে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের তাসির রয়েছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের দ্বারা এই দোয়াটি দ্রুত কবুল হবে তাহলে বড় শির হয়ে যাবে তো সেখানে যদি বড় শীর হয় অথচ করতে পারলেন জানতে পারলেন যে আরতের অর্থ কি যে আরতের উদ্দেশ্য কি এসব যখন জেনে গেলেন আহ তখন তাদেরকে বলে এখন অসুবিধা নেই কবর জেয়ারত করলে তোমরা জেনে গেছে যে কি জন্য কবর কাছে যাবে এখন যাও ফাজ কবর জেয়ারত করা ওয়াজেব মুস্তাহাব সোনাত নাকি জায়েজ হ্যাঁ সোনাথ বা মুস্তাহাব সোনা মুস্তাহ মানে ভালো আর সোন কবর জিয়াল করা সন্নত ওয়াজেব ফরজও নাই যে আপনার কবর জিয়াল করতে যেতে হবে আর জায়েজ নয় জায়জ মানে করলেও অসুবিধা না করলেও কোনো অসুবিধা নেই বা করা না করা সমান এটা হচ্ছে জায়জ করা না করা সমান না কবর জয়াদ করলে ভালো কি উদ্দেশ্যে মানুষ যায় আর কোনটা শরীর সম্মত কোনটা বিদাত কোনটা শির এটা জানার জন্য এটাকে চার ভাগে বিভক্ত করা যেতে পারে কবর জিয়ারতকারীর অবস্থা হচ্ছে চারটি প্রথম অবস্থা হচ্ছে যে মৃতদের জন্য দোয়া করা কবর করতে গেলাম মৃত ব্যক্তি বা ব্যক্তিদেরকে সালাম দিলাম একাধিক কবর রয়েছে সালাম দিলাম আজ দোয়া রয়েছে ওইভাবে দিতে পার সবচেয়ে ভালো সালাম দিলেন তাদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করলেন দয়া চাইলেন আর তবা ইস্তফার নিজেরাও করলেন মৃত নাদের অবস্থা দেখে বন জঙ্গল হয়ে গেছে আপনার বাপদাদা পূর্বপুরুষদের এই কাঁচা কবর গুলি দেখলেন না আখেরাত স্মরণ আসবে ঠিক আর যদি পাকা কবর আর কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচ করা আছে আরে এরা ইনকাম সোর্স খুলেছে আমি কোন সোর্স খুলতে পারি আমার এলাকায় তো মাজার নাই চল একটা মাজার খুলি আমি দুনিয়া স্মরণ আসবে তাহলে কবর যে আরও মানে बर देखले सब जगह दाणानो जाए नाई गापी दे मुशरे संख्या बढ़ाले जदिनी सही आकदे नहीं साधारण मानूस मोटे जाबा ख चोखे देखे बोलो जी सतर्क करना का तरज वैधता रही मध्य যে উদ্দেশ্য গুলি বলা হয় না ওখানে ওই সব জায়গায় যাবেন না মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এটা হচ্ছে একটি অবস্থা বলছেন জিয়ারতনিয়া সেখানে গিয়ে উপদেশ নেবে এটা হচ্ছে শরীয় সম্মত জিয়ারত শরীয় সম্মত জিয়ারত দুই নম্বর যে কবরের কাছে গিয়ে নিজের জনদোয়া করছেন নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে বাপমায় জনদোয়া করছেন হ্যাঁ নিজের ধন সম্পদ রুজির বর্গত যেন দোয়া সুস্থতা দোয়া করছেন দোয়া আল্লাহর কাছে কিন্তু কবর কাছে গিয়ে দোয়া করছেন বিশেষ কবর কাছে মসজিদের দোয়ার চাইতে মসজিদের দোয়া যদি কবুল না হয় এই দোয়া অবশ্যই কবুল হবে কারণ আল্লাহর নেকবান্ধা এখানে শুয়ে আছেন আল্লাহর কাছে দোয়া করলেন কিন্তু এই এতে কাদ নিয়ে যদি করেন বলছেন ফাহ বিদা তিরোধী বিদাত আপত্তিকর তৃতীয় অবস্থায় কবর জিয়ার করতে গেল আল্লাহর কিন্তু যার কবর জিয়ার করছে বা যাদের কবর জিয়ার করছে এদের ও আল্লাহর কাছে চাইল আরেকটু বেড়ে গেল সব আছে। ওখানে করে লাইন এঙ্গেজ থাকে না হ্যাঁ বড় বড় কোম্পানির মেলাগুলো লাইন আছে দশটা বিজি থাকলে আরো দুটা খোলা আছে না কোনোটা খোলা থাকে ঠিক না তো হটলাইন বা লাইন আছে না ও এঙ্গেজ হবে না तो होट लो। दित दुआ कबुला बनल आल्ला गो तुम्हार ने कबर जर करते दोटी कबुल कर এই করলো সুতরাং রকম বলে আস আলো আল্লাহ তোমার কাছে মর্যাদা তোমার কাছে রয়েছে মর্তবা রয়েছে হ্যাঁ তার মর্যাদা রয়েছে সে মর্যাদার ওসিলাই আলীকে অথবা তার যে তোমার কাছে হক রয়েছে সেই হকের ওসিলাই जीवित अथवा मृत व्यक्ति जीवित व्यक्त दुआर ओसिला जो एक दुआ कर दें आल कथा कारण जीवित व्यक्ति दुआ करते जीवित शुद्ध व्यक्ति के अशीला बनाना एक आल्ला बेचे आ আল্লাহ তার ছিল আমার দোয়া কবুল করো এটাও যাইজ না আল্লাহর কাছে পেশ করে কি করতে চাইছেন আল্লাহ চাপ সৃষ্টি করতে এটা কি ঠিক ওই যেমন আমরা হ্যাঁ বড় ব্যক্তির কাছে পৌঁছার জন্য তার সেক্রেটারি তার আশেপাশে তারপরে অনেক সময় মানুষ যতই বড় ব্যক্তি হোক না কেন কারো না কারো কাছে গিয়ে একটু দুর্বলতা আছে দুর্বল হয়ে যায় অথবা চোখ যায় তার কথা মানতে হয় এটা বড় অফিসার কেউ তখন জানেন তাদের বিবিদের মাধ্যমে ঘুষ দেয় ভালো ভালো কিছু মাস্ক এনে গিয়ে অফিসারের দিলাম খোঁজ খাঁজ করে নিয়ে মালা রমকার তমকার খাবার খাবার দাবার এই সে কাপড় চুপড় স্ত্রি দামি দামি শাড়ি নিয়ে গিয়ে হাজির এগুলো করে না করে না করে একে কোন রকম করে বছাইতে হবে মৃত্যুদণ্ড থেকে একে জেল থেকে মুক্ত করতে হবে সারা রাত লেগে আছে কারণ খেয়েছে ও ভালো ভালো খাবার খেয়েছে গুষের হারামের খাবার বা ভালো ভালো পোশাক পেয়েছে গয়না পেয়েছে লেগে আছে এইরকম মনে করেছে আল্লাহ কে দুর্বল যে আল্লাহ রবীন্দ্রনা দিয়ে আল্লাহ আলগানি কি করে হলেন অমুখাপেক্ষী কি করে আল্লাহ নাম আলগানী আল্লাহ রবন আসাম আল্লাহ কারো মুখাপেক্ষী নন কারো নন কারো কাছে দুর্বল নন আল্লাহ হচ্ছে আল কাদের আল কাদ হারাম বিদাত আগে তো হারাম আর তার সাথে সাথে এটা সিরকের চোরা রাস্তা ওসিলা ওসিলা ধারা কালকের শিরকে পরিণত হবে এইভাবেই কবর মাজার পূজা শুরু হয়েছে সরাসরি ওদের কাছে চাওয়া শুরু হয়েছে এটা হচ্ছে সিরকের চোরা রাস্তা আর দিন ইসলামে পাপের কোনো চোরা রাস্তাকে বন্ধ করা হয়েছে জারিয়া। যেসব রাস্তা দিয়ে মানুষ পাপে লিপ্ত হয় রাস্তা বন্ধ করা হয়েছে এই জন্য কোনো মহিলার সাথে যতই আল্লাহর আর আলামে দিন হন নির্জনতা অবলম্বন করা আমার ইমানোর জন্য অপর বা পুরুষের সাথে বা একা বিনা মাহারামে সফর করাও যায়জ নয় কোনো মহিলার জন্য সে হজর সফর হোক আর ওমরা সফর হোক আর নেকের সফর হোক আর সাধারণ সফর হোক আর অনেক দূরে বিদেশে কেউ আনার মতো লোক নেই হোক সরিয়ে তো হারাম করা মহিলাদের সাথে যখন তখন ভাবির সাথে না কিন্তু একটু কথাটা তো বললাম একটু হ্যাঁ রসিকতা করলাম বা চাইলাম হ্যাঁ সব হারাম করা হয়েছে কারণ এটা ধীরে ধীরে আপনার কোথায় নিয়ে যাবে এটা আর স্ত্রীর সাল মানে আপনার এখন রসি ধীরে ধীরে রশি ঢিলা হচ্ছে আর ধীরে ধীরে ধীরে যেটা বাঁধন ছিল বাঁধন ঢিলা হতে যাচ্ছে হয় না হয় না যারা ফেসবুকে বসছেন যারা ইউটিউবে বসছেন তারা কিন্তু একদিনেই অশ্লীল ছবিতে ডুবেননি ধীরে ধীরে আজকে কিছু মহিলা দেখলেন তার মহিলা দেখতে ভালো লাগে ছবি দেখতে ভালো লাগে না বা ওই গাছপালার ছবি দেখতে ভালো লাগে না অথবা ভালো কিছু আর্টিকেল লেখা সেগুলি দেখবে এগুলো কে পড়বে এত সময় কোথায় খুঁজে খুঁজে মহিলা ছবি মহিলা ছবি মহিলা ফ্রেন্ড হ্যাঁ ফেসবুকে ফ্রেন্ড বানাবে না ওই মহিলা মহিলা যত গুলো মহিলা ভেত না এগুলি ভেতনা এগুলি কেন হারাম এগুলো সাদ্দ জারিয়া যে রাস্তা বন্ধ করা ওর মধ্যেই সয়ত নী দিয়ে দিবে যে কোথা কোথায় চলে গেলো এক পাকিস্তানি তার স্ত্রী আছে অনেক বছর আগের কথা কোম্পানিতে আমাকে এসে মাসালে জিজ্ঞাসা করছে আমি আমার স্ত্রীকে কে ছেড়ে দেবো তার কেন বলছে আমি আসলে বিয়ে করবো একটা অস্ট্রেলিয়ান আমার স্ত্রী চরিত্র ভালো না এমন আপনার স্ত্রী জন্মসূত্রে মুসলিম বাপ মা মুসলিম মুসলিম পরিবারই তাও পাকিস্তানে আবার হ্যাঁ সেসব পরিবার জন্ম নিয়েছে আর অস্ট্রেলিয়াতে একটা মেয়ে হচ্ছে খুব ভালো খুব সতী পাপের চোর রাস্তা ইসলামে বন্ধ করা হয়েছে সমস্ত ক্ষেত্রে তার মধ্যে সবচেয়ে বড় পাপ যেহেতু সির্ক আর সির্কের চোরা রাস্তা হচ্ছে ওসিলা ধরে দোয়া করা আল্লাহর কাছে আল্লাহ গো উমকের ওসিলাই আমার গোনা খাতা করো হাত ধরে উদ্ধারকারী মহান উদ্ধারকারী हिंदुदे विद्या दाता दस्तर हाथ धरे उद्धार करी गजम गरीब नवज गरीबाता मुस्लिम देर तरह कि नहीं হরে রাম হরে কৃষ্ণ করা আর ইয়া গরিব নওয়াজ ইয়া খাজা আর ইয়া যে জেলানি আর ইয়া ইত্যাদি এসব আল্লাহ ছাড়া অন্যকে ডাক একই কথা একই কথা কোনো পার্থক্য নেই ও কবরওয়ালাকে যদি ডাকি এই জিনিসটা দান করুন আমাকে সুস্থতা দান করুন আমার মেয়ের বিবাহ ব্যবস্থা করে দেন এই রকম কিছু চাওয়া ফাহাদ হচ্ছে বড় শিরকি জিয়ারত কি বড় একদিন এক পাকিস্তানি মহিলা দরখাস্ত লিখে নিয়ে যুবতী আরকি অবিবাহিতা দরখাস্ত লিখে নিয়েছে উর্দু দেওয়ার চেষ্টা অনেক করছে দেওয়ার চেষ্টা করছে আছে তো মহিলা যেতেই পারে না দিতে পারে না তো ওই ভাই আমাদের বছরের ছাত্র দশটি দরখাস্ত লিখা আছে কার কাছে রসুলের কাছে দরখাস্ত লিখা আছে যুবতী হয়েছি बस पचीस भलो स्वमीनाल्लामुक परीक्षा यार्ला नम्बर पास करिए यारसूल्लासुल्लिए रसुल कर रसुल्लिए युकुम कि छोट बड़ शे सन्देह नहीं কারণ আব্দুল আব্দুল্লাহ আল্লাহর বান্দা তো আল্লাহর বান্দাকে আল্লাহর দাসকে যে ডাকলো সে কি আবার মমিন থাকে সে মুশুরি যায় আল্লাহ দাসকে ডাকলো আল্লাহ রব যেন বুঝা তো দান করে তৃতীয়টি হচ্ছে সিরকের চোরা রাস্তা চতুর্থটি হচ্ছে বড় সির্কর এই হাদিসটি সামনে যে হাদিসটি আমরা পড়লাম একটু আগে সেটাতে ওইসবা মহিলাদের উপর লালত করেছে লান রসুলের যখন হয় তো সেই কাজটি কি জায়েজ কোন জায়েজ কার কাজ করছে আল্লাহন হচ্ছে আল্লাহ এবং রসুলের নাকি কাজটি কি হারামা গোনা না কাবিরা গুনা সাগিরা গনার উপর যে গরঞ্জা করা হয়েছে তাতে বেশ কিছু দিক রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যদি কোনো পাপের লানত করা হয় বা আল্লাহর গৌজবের কথা বলা হয় দুনিয়ার কোন শাস্তির কথা বলা হয় বা আখের হাতের আজাবের কথা বলা হয় জাহান নামের ধমক দেওয়া হয় অথবা ইসলামী দণ্ডবিধান কায়ে কথা সরিয়েতে বলা হয় এগুলি হচ্ছে কাবিরা গোনা बार बारा करते आल नहीं जमा कर আর প্রতিদিন যদি পঞ্চাশটা হয় তাহলে সপ্তাহে কতটি হলো মাসে কতটি হলো মাস মাসের পাথরগুলি যদি জমা করেন হ্যাঁ পঞ্চাশটা করে ত্রিশ পঞ্চাশ তাহলে আশা হ্যাঁ তিনি বলছেন কানা হাদি ইহিসাম এজাজ আসহাবি নবী সালামের আদর্শ ছিল যখন আহ সাথী সঙ্গীতের কবর জিয়াদ করতেন সাহবাইকে আমরাই মুসলিম তার আগে তো মুসলিম কেউ ছিল না মুশ্রিকরা ছিল মকদিনাই তাদের যখন জিয়ারত করতেন কিসের জন্য লিদু আইল তাদের জন্য দোয়া করার জন্য তাদের এটা হচ্ছে শরীয়তের বিধান তখন কমের পক্ষে সালাম দিবেন আর সালাম দিয়ে শুরু করবেন আর সালাম দিয়েও যদি চলে আসেন তবু আপনি কবর জিয়ারত করলেন কবর জিয়ারত হইল আমি যখন এয়ারপোর্ট ও যাই এয়ারপোর্ট রোড থেকে কবরস্তান্তান অনেক দূরে তারপর ওখান সালাম পড়ে যায় হ্যাঁ ফেরেস্তাদের ওপরে ছেড়ে দিলাম ফেরিস্তারে পৌঁছে তো কাছে চলে গেছি কবরে পাচ্ছি কবর বলে নজরে আসছে নজরে আসছে মানে কি পুরাতন কবরস্থান জানেন কেউ রিয়াস ব্যাংকের অপোজিট আগে যে একটা রাজীব ব্যাংক ছিল তার পিছন ওই জায়গা কবরস্থান কখন জায়গায় কবরস্থানে ঘেরা আছে জানেন হয়তো যেখানে কবরস্থান থাক আর পারছেন কবরস্থান বলছেন যে নামের আদর্শ তিনি বলতেন ওয়াফ আলো ইন্দা মাই ইন্দা এই সালাম পড়ার পরে তিনি ওইসব দোয়া বলতেন যে দোয়া জানা যায় বলতেন তারপরে বলছেন কিন্তু মুসরে কথা বলছেন কিন্তু মুশরেকরা নবীর তরিকা নিতে রাজি নাই তা ছাড়া আর কিছু বুঝে নাও বলে আল্লাহ আল্লাহকে কসম দিবে ওই অলিয়া উলিয়া যে আল্লাহ অলিয়া উলিয়া কৌসুম দিয়ে বলছি হ্যাঁ ও দিয়ে বলছি তোমাকে দিতে হবে শুরু করলো এদের মাধ্যমে কি ওদের কাছে চাওয়া শুরু করলো কেউ ওদেরকে ওসিলা বানানো শুরু করলো বেআাল্লাহালাম নবীসাল্লাম আদর্শের বিপরীত নবীর আদর্শ কবর জিয়ার কোথায় एहसान करे पोचा चेस्ट कर बोझा हल्का कर आदर्श हमीर विपरीत शीरकुन तहिदर जगह नफु सही क्षति साधन मुशरे कबरे गी बने कष्ट दे আপনি খারাপ আচরণ করলেন আবু হানিফার কবর কাছে কেউ যদি করে সাফি মালিক আহমদের কাছে আব্দুল কাদির জেলানির জীবনে যেমন দেখা যায় যে তিনি ছিলেন তার কিতাব নিয়ে প্রমাণ করেন তাহলে আব্দুল কাদির কি করে সিরকের ওপর রাজি হবেন তাহলে তার সাথে খারাপ আচরণ করল যারা জিললা ভাগ করে জিয়ারত আবার একটা সিরকি জিয়ারত আর বাকি মাঝখানে দুটো যে চারটি অবস্থার উদ্দেশ্য হচ্ছে অদ্দু আলো তার কল্যাণের জন্য দোয়া করা তার প্রয়োজন মিটানো কাছ থেকে কিছু চাওয়া যা বড় শির্কর অথবা কবর কাছে আল্লাহ কাছে বা তার মাধ্যমে তার ওসিলাই দোয়া করা হাজি বিদাতুন মুন কার হচ্ছে মুনকার বিদাত ওসিলাতুন এলা শির্ক আর এইগুলি হচ্ছে শিরকের অশিলাতি বলেছেন যে কথাগুলি চারটি অবস্থায় বর্ণনা কবর করতে গিয়ে দাফন করতে গিয়ে কারো অবস্থায় যে গল্প কে জমি কিনতে পারলেন কি কত টাকা দেশে পাঠাতে পারলেন কে ড্রাফ করলেন এই করলেন সেই করলেন কত টাকা কার বেতন ভাই এসব আলোচনা এটা আপত্তি আপত্তিকর বিষয় এই কবরস্থান গিয়ে এগুলো করবেন এটা একজন মানুষের মুসলিমের জন্য উচিত নাই বরং সেখানে গিয়ে অবস্থা দেখবে আর তাতে প্রভাবিত হবে এবং স্মরণ করবে কবরবাসীর সেখানে গিয়ে কিছু উপদেশ গ্রহণ করবে দেখে উপদেশ গ্রহণ এখন কবর জিয়ারতের মশলাটি পুরুষদের জন্য তো জানা গেল যে আগে নিষেধ ছিল পরে বৈধ করা সুতরাং পুরুষদের জন্য কবর জিয়ারত সন্নত কিন্তু মহিলাদের জন্য بدون پورا धन जेमन पुरुष महिला महिला मनालाते ढिलाई আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের হ্যাঁ এরা এই কবর আর এদের মহিলারা সেই হাদিস সামনে রাখতে হইতো তোমাদেরকে নিষেধ করতাম কবর জিয়ার করতে এখন তোমরা জিয়ারত করো একটা হাদিস আর এক হাদিস কবর দুটো সমন্বয় করবেন না দুটোকে পাশাপাশি রেখে দুটোই রসুল্লাহ কথা আমল করবেন না দুটোকে মিলিয়ে আমল করতে হবে একটাকে ছেড়ে দেয় হয়তো বা পৌঁছে নি তাদের এমাম সাহেবের কাছে তার জন্য অজুর ছিল কিন্তু পরবর্তীকালে যেসব ভাইদের কাছে মুসলিম আলম আলমা হানাফিদের কাছে পৌঁছেছে তাদের জন্য এটা উচিত হবে না যে অন্ধ তকলিদ অনুসরণ করে বরং পরিত্যাগ করবে রসল আসাল্লামের কথা সামনে অন্যের কথা পরিত্যাগ করবে মহরুল আলমা অধিকাংশ আলমারা গিয়েছেন অমিন আলাইম সালাসা বাকি তিন এমাম তিন এমাম কে কে সাফেই মালিক আহমদ রাহেমুল্লাহ এলাকার নেশা তারা বলছেন যে জিয়ারতের যে অনুমতি রয়েছে এটা শুধু পুরুষদের জন্য মহিলাদের জন্য না কারণ এখানে শুধু মহিলাদের পুরুষদের বলা হয়েছে ওলাফি পুরুষরা এতে মহিলারা এতে এর অন্তর্ভুক্ত হবে না এতে সামিল হবে না আর নবী করিম আমাদেরকে নিষেধ করা হয়েছে মহিলা বলছেন কিন্তু তার ধারণা এটা আমাদেরকে শক্ত করে বলা হয়নি এই জন্য একদল বলছেন যে এই কারাহাতি মহিলাদের অপছন্দনীয় कभी जाकर जिनकारी अध्ययिदाते लिप्त हवा रोदन बिलाई सबते अपछंदन तरह हरा मना तरह एकदल ना ये मक्रू আর এর দলিটা শক্তিশালী পুরাতন মসিবতের কারণে চিৎকার করে কান্না শুরু করে দেবে মহিলা এত দুর্বল মনের দিক থেকে যে একটু চিৎকার করে কান্না শুরু করে দেবে আর তারপরে তাদের শোক বেশি কান্নাও বেশি আর মহিলাদের জন্য কবর জিয়ারিম হারাম বলছেন তারা আলা কারা শুধু মাকরু বলছেন না বরং তারা হারাম বলছেন সৌদি আরবের তাহলে যারা সংশয় পয়দা করেছে মাঝে মধ্যে জায়গ হতে পারে শর্ত সাপেক্ষ নবী সাল্লাহ যদি কবর পাশ দিয়ে যাই তো মা বলবো তখন নবীসালাম কবর জিয়ার যে সালামে আসসালাম আলম আহ্লাদি আরমি আলমিন শিখিয়ে দিয়েছেন ওদি থেকে ওদের সংসার হয়েছে ইচ্ছা করে কবর জিয়ারত করতে যাও মহিলাদের জন্য নিষিদ্ধ হারাম কিন্তু অনিচ্ছাকৃত কোন কাজে যাচ্ছে আর কবরস্থানের পাশ দিয়ে অথবা কবরের পাশ দিয়ে আরে মাঠে হাটে যাচ্ছে অথবা বাস যাচ্ছে এই জায়গা থেকে ওই যাচ্ছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি যাচ্ছে রাস্তার পাশে কবর আছে তার নিজের স্বামীর হোক বাপের হোক অথবা অন্য কারো হোক তাহলে সেই ক্ষেত্রে কি করবে মহিলা হইলেও সালাম বলবে এই যে সালামের আছে রাসুল উল্লাহাম অভিস্প করেছেন ল করেছেন লানত করা মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা আল্লাহ যদি ঘোষণা করেন তাহলে আর নবী লানত করেছেন তার মানে বদু দেওয়া ফের তাদের লান মানে ফেরেজ তারা বদুয়া করেন মহম্মিনদের লান মানে হ্যাঁ বদুয়া জি কারণ আল্লাহ ছাড়া কেউ রহমত থেকে রহমতের মালিক নয় সুতরাং রহমত থেকে বঞ্চিত র করতে পারেন না আর কোন মহমিন ও করতে পারেন আরজিব রলমি কাইল করতে না। তাহলে তারা কি করতে পারেন রহমত থেকে বঞ্চিত করো আল্লাহ এই বদুয়া দিতে পারেন আর আল্লাপ আল্লাহ লাল আল্লাহ ছাড়া অন্যের জন্য যারা জবাই করে দুর্গার জন্য দর্গার জন্য যারা জবাই করে যারা আঠরোসিতে গিয়ে জবাই করে কবর মাজারের জন্য জবাই করে পীর নামে জবাই করে দেব দেবীর নামে আল্লাহ লোষণা করেছেন আল্লাহ রহমত তাদের জন্য হবে না রসুলের লানত রয়েছে আর রোদন রোদনকারীর ওপর যেই মহিলা আর একটা মহিলাদেরই জন্য স্ত্রীলিঙ্গ স্ত্রী হয়েছে পুরুষও যদি ওই করে মহিলার মতো কান্না করে তার উপর হয়েছে সাধারণত পুরুষদের অন্তটা আর কান্না করলে ওইভাবে চিৎকার করে কান্না করেন না ব্যতিক্রম কিছু হয়তো পুরুষ আছে মহিলাদের তো তাদের ক্ষেত্রেও এই হাতে ছিট হবে যারা বয়ান করে কান্না করে রোদন করে কান্না করা মানে এক আওয়াজ করে চিৎকার করে কান্না করা দুই নম্বর মাইতের গুণ ভালো গুণগুলি তুলে ধরে কান্না করা আমার অমুক ব্যক্তি এইরকম ছিল আমার পোলা এইরকম ছিল আমার স্বামী এইরকম ছিল আমার বাবা এইরকম ছিল আমার মা এইরকম ছিল তাদের ভাষা এক এক অঞ্চলে এক একরকম ভাষার বয়ান করে কান্না আছে যারা ওই দৃশ্যগুলো দেখছেন আমাদের দেশে হারাম কাজ এখন হয় হয় না এর ওপর লানত হয়েছে আর এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে আর অলমোস্তামে আর যারা শ্রবণকারীনি পুরুষ বুঝছেন না আর গোটা গ্রাম শুধু না কয়েক গ্রামের মহিলা ওই বাড়ি ভর্তি আর সবাই এসে একটু মরা মানুষের মুখটা দেখেনি হ্যাঁ একটু দেখেনি দেখা যায় আর দলে দলে এইরকম দলবেধে আসবে আর যারা ওইরকম রোদন রোদন করে হারাম তাদের মা মহিলা রয়েছে এই দিন হলাম নামাজিদের ঘরে কয়েক বছর আগামী গেছি আর ওইরকম এলাকায় একটা মাস্টার সাহেব মারা গেছে আমার বাড়ির সামনে ওখানে মারা গেছে তো লোকটাকে দেখা যায় পুরুষ লোক মারা গেছে মহিলার ভিড় ভাড় দেখছি এক হাজি সাহেব বাড়ির মহিলারা এসছে আর ওদের সাথে আখরা হাদিস আবু দাউদ বর্ণনা করেছেন তার সোনানে এই হাদিসটি টি তবে এই অর্থ বহনকারী বেশ কিছু হাদিস রয়েছে সুতরাং এই শ্রেণীর মহিলা উপর লালত রয়েছে আর যেমন পুরুষ ও যদি আমাদের নিকট থেকে রসুর সাল সাল্লাম প্রতিশ্রুতি নিয়েছেন বায়াত নিয়েছেন চুক্তি নিয়েছেন কি আল্লাহ নানুহা যে আমরা মহিলার সাহাবি মহিলারা রোদন করব না তারপর বায়াতের কথা রয়েছে ওদের বায়াত নয় বিশ্বাস কথার দ্বারা হাতে হাত দিয়ে নয় আর চাদর লম্বা করে দিয়ে নয় যেমন বিদাতি সুফির আর পীরগুলো চাদর ধরিয়ে দেয় আর চাদরে জুটে না তখন বলছে পিঠে হাত দিয়ে দেন আপনারা পিঠে হাত দিয়ে দেন একটু আর বলেন আমি যা বলছি তা বলেন এই বায় আরামাত পুরুষ হলে হাতে হাত দিয়ে তাকে ওয়াদা করিয়েছেন যে এই কাজগুলি তুমি করবে আর এই অন্যায় কাজগুলি হারাম নাজাজ কাজ করবে না নিউ মুসলিমদের সাথে বায়াত হয়েছে আর মহিলারা হলে তাদের সাথে শুধু কথা আর পর্দার আড়াল থেকে এই চুক্তিগুলি তাদের সাথে করেছেন বা নিয়েছেন মানে তাদেরকে শপথ করিয়েছেন কাজগুলি করবে আর এই কাজগুলি অন্যায় করবে যে কাজগুলি করবে না তার মধ্যে একটি ছিল আল্লাহ নানুহা আমরা যেন রোদন করি বিলাপ করে মুসলিমের এই সম্পর্কে আরো কয়েকটি হাদিস এখানে আছে দেখেন আনিবেন আব্দুল্লাহিন উমার আল্লাহা থেকে বর্ণিত নবী সালাম বলেন আলী তাকে কি হয় আজাব দেওয়া হয় অনেক মানুষ যারা জীবিত আছেন এই রোগটা সংশোধন করি অনেকে স্ত্রীর সাথে অনেক সময় মানে ভালোবাসা দেখাতে গিয়ে বা ভালোবাসা তার নিতে গিয়ে উল্টো আপনি চাইছেন আপনার মনের আকাঙ্ক্ষা যে আমি মারা গেলে যাতে করে আমার স্ত্রী কান্না করে আর মনে করেন যারা কান্না করবে আমার ইন্তেকালে তারা মনে আমাকে খুব বেশি ভালোবাসে অথচ আপনার ক্ষতি করলো বুঝছেন না বুঝছেন না দাম্পত্য জীবনে করতে পারেন বা অনেকে করে থাকে সেই জন্য অন্যায় কাজের হয়ে যাচ্ছেন বা ওর সমর্থন দিয়ে যাচ্ছেন যে তুমি কাঁদিও তাহলে আমাকে ভালো লাগবে যে হ্যাঁ তুমি ভালো বাসো সত্যি খুব কেঁদেছ আমার জন্য গুনার কাজ আজাবের কারণকে আজাব হবে আর বোখারি মুসলিম এইরকমই রয়েছে মহিরা বিন সোভা থেকে বন্ধিত হাদিস তাহলে আরেকটি হাদিস হয়ে গেল যারা সংক্ষেপ করে দেওয়া হয়েছে এক হচ্ছে যেটা হচ্ছে নিয়াহা বা নোহা করা রোদন করে কান্না করা বয়ান করে जो भाष्यकार के बला प्रथम कथा उच्च स्वरे कान्ना चित आवाज स्वर मना चित गो ग्रामना आवाज करना তারপরে বেত গনানো এই ছিল এই করেছে তার এটি জাহিলিয়াতের যুগের কাফের মুশ্রেকদের বদভ্যাস তাজা আলিহাল ইসলাম ও ইসলাম সেগুলিকে নিশ্চিন্ন করে দিয়েছে ও হারামাহার সেগুলিকে হারাম করেছে নোহা হলে রোদন করে কান্না করা হারাম পাশাপাশি আপনারা চোখে পানি আসবে তো বৈধতা আছে না নেই আছে এই সম্পর্কে দেখে নিবি হাজার রহমতুল্লাহ পাশাপাশি হাদিস নিয়ে এসছেন যাতে করে হয়ে যায় হ্যাঁ চোখের পানি ফেলে কান্না করা যাবে বলছেন কয় মেয়ে ইন্তেকাল করেছেন তিন মেয়ে জৈনব বড় মেয়ে ইন্তেকাল করেছেন তারপরে রোকাইয়া দুই নম্বর ইন্তেকাল করেছেন তারপরে পরপর আর দুটো আল্লাহর সাল্লা কবরের পাশে বসেছিলেন বোঝা গেল কবরের পাশে বসাও যেতে পারে ফার আয় তো আই নেই নেই আমি দেখলাম তার দুই চক্ষুকে তাদমা নিয়ে প্রবাহিত হচ্ছিল চোখের পানি চোখের পানি পড়ছিলাম কান্না করেছে রাহুল বখারি হাদিস বখারি রোদনের অন্তর্ভুক্ত যেগুলি হারাম তার অন্তর্ভুক্ত আরো বেশ কিছু কাজ আছে যেমন কাপড় ফেটে ফেলা ছিঁড়ে ফেলে দিচ্ছ হ্যাঁ শোক যে আজকাল আর ইরানিদের অন্তর্ভুক্ত না হয়ে যা কারণ সেই বোখারি মুসলিমের সাল্লাম বলেন আমার উন্মতের লোক না বলছেন ওইসব লোকেরা মাল্লা তামাল খুদুদা যারা গাল চাপা গালে মারে বর্ষাকাল জুইবার যারা গেরে বান ফাড়ে জামা কাপড় কি যে করছে না করছে কাপড় চুপড়ে মহিলা কান্না করতে করে পাচা করতে শাড়ি খুলে গেছে ওর কোন জাতিজ্জ বলে কিছু নেই ঢাকছে দেখা যাচ্ছে ঢেকে অন্যরা ঢেকে ঢুকে দিচ্ছে এই অবস্থায় কান্না করে এগুলো হারাম এগুলো তার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিয়াতে ডাক ডাকা জাহিলিয়াতের যুগে যেসব ডাক গুলি ছিল সেগুলি জাহিলিয়াতের যুগের ডাক একটা ব্যাপক কথা মৃত ব্যক্তির ক্ষেত্রে শোকের ক্ষেত্রে শ্লোগান সেই শ্লোগান গুলি হারাম জাহিলিয়াতের শ্লোগান হচ্ছে জাতীয়তার শ্লোগান হ্যাঁ জাহিলিয়াতের শ্লোগান হচ্ছে শিরকুফরী শ্লোগান বোঝা গেছে ইসলাম বিরোধী শ্লোগান এগুলি হচ্ছে আমার দেশ মহান হ্যাঁ नाराय रोदन क्या गारण कर শরীয়তে কেন নিষিদ্ধ রাস্তাঘাটই চলো না যদি এসব কথাই বলেন তো অসুবিধাটা কি করতো ভালো কথাই তো বলছে এসব বয়ান করে কান্না করা আর তার গণনা করা আর তারপরে তার উপর শোক করা এগুলি হচ্ছে কি অধৈর্য সাদরে গ্রহণ না করা আল্লাহ যা ফায়সালা করেছেন তা সেই ফায়সলার উপর আপনি মেনে নিতে পারছেন না এগুলি কাজ যার ফলে এগুলি নিষেধ করা হয়েছে আচ্ছা আল্লাহর ফায়সালা মেনে নেওয়াটা দুটো স্তরে হয় একটা হচ্ছে যা আল্লাহ করে দিয়েছেন ধৈর্য ধারণ করতে এখন ধৈর্য ধারণ ছাড়া কোন উপায় নাই আরেকটা হচ্ছে মনের সন্তুষ্টির সাথে। এমন কোন লোক আছে যে তার ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে স্বামী মারা গেছে স্ত্রী মারা গেছে তারপরও মনে খুশি রাজি খুশি যে আল্লাহ যা করেছে ভালোই করেছেন পাওয়া যাবে লোক আজকাল খুব মুশকিল আছে তাই না এটা কিন্তু সর্বোচ্চ স্তর যদি আল্লাহ আল্লাহ যেন অনেক আরবদেরকে দেখা যায় আমার দেশের লোকেরা ইনাল পড়া ছাড়া কিছু পড়তে চায় না যদি কাফেরও মারা যায় আর শুনে মুখ মারা গেছে ইনালিল্লাহ এত ইন্নালিল্লা বলে অভ্যাস আছে হিন্দু যদি মারা যায় নাস্তিক ও মারা যায় ইন্নালিল্লা লম্বা টানে ঠিক না অথচ আল্লাহ দুঃশ্মন মারা গেছে নাস্তিক মারা গেছে আল্লাহ সবসময় প্রশংসা করতে হবে আল্লাহ তো আমার কাছ থেকে কিছু নেননি আল্লাহ জিনিস আল্লাহ নিয়েছেন এই কথাই তো হয়েছে কি বলতে বলা হয়েছে আমাদের দেশের মানুষরা মন্ত্র পড়ে মন্ত্র পড়বেন না বুঝে পড়বেন এটা দুটো কথা আছে খুব সুন্দর একটি কথা বলেছেন এই সম্পর্কে আল্লাহ আমারও মালিক আল্লাহ আমার বডিটারও মালিক আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার ধন সম্পদের মালিক আল্লাহ আমার বিবি আমার তম ছেলে মেয়ে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ তো আল্লাহ যা নিয়েছেন সেটা আমার ঘর থেকে নেন আল্লাহ আর সকলকে শুধু আমার স্ত্রী কেন আমার স্বামী কেন আর আমার ভাই কেন আর বোন কেন আর কেন সকলকে আমাকেও ফিরে যেত আল্লাহর কাছে সুতরাং আজকে উনি গেছেন কালকে আমাকে হবে যদি অর্থ বুঝে পড়েন তো এর উপর সন্তুষ্ট হতে পারবেন না পারবেন না আল্লাহ জানিয়েছেন আমার ঘর থেকে কেড়ে নেননি হরণ করে নেননি আল্লাহ ছিল আমার কাছে নিয়েছেন আমার এসে টাকাগুলো অনেকদিন ধরে আসে আমি দিতে পারবো না খুব মায়া লাগে ঠিক করলাম না দীর্ঘদিন আমার কাছে টাকাটা আছে খুব মায়া মায়া হয়ে গেছে টাকাটার উপর আমি দিতে পারছি না বলেন চলবে তো ওইরকম আপনার স্ত্রী অনেকদিন ধরে আপনার কাছে অনেক মায়া হয়ে গেছে আল্লাহ বলছে দে দে মালাত নামই দিতে পারবো না ছাড়ব না মায়া হয়ে গেছে আমার একই কথাই তো একই কথাই তো বুঝেন কথাকে আল্লাহ জিনিস আল্লাহ নিয়েছেন এবং আল্লাহর কাছে ফিরে যেতেই হয় একদিন কেউ থাকতে আসে রে একটু আগে আর পরের পার্থক্য সুদরেছে আর কিছু নেই উল্লেখ করেছেন মানুষের জীবনে কখনো পতন কখনো ভালো কখনো মন্দ কখনো সুখ কখনো দুঃখ আছে দুঃখের সময় এর ওপর আল্লাহর কাজা ফায়সালাতে রাজি হয়ে যাও সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া এটা ওয়াজিব না মুস্তাহ না ওয়াজিব নাই তাহলে সব ফেল করে যাবে ইটাকে বলেছেন তবে যেটা ওয়াজিব সেটা হচ্ছে অধৈর্য নাগা অধৈর্য হবেন না কিন্তু কষ্ট আঘাত লেগেছে আমাকে যে কোনো দুর্ঘটনায় আঘাত লেগেছে সেই জন্য একটু কষ্ট আছে কিন্তু কষ্ট থাকলে আল্লাহ বিরুদ্ধে আর একটি কথা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আলমারা উল্লেখ করেছেন যে মানুষের ওপর মসিবত আসলে মসিবতে নেকি পায় না মুসিবতের ওপর ধৈর্য ধারণ করলে নেকি পায়। বলে দিলাম সেই জন্য না হলে যদি শুধু একটা বলতাম কি সবাই বলতে আল্লাহ যে আমার স্ত্রীটা কি নিতে হবে এত তাড়াতাড়ি আমার এই একটা ছেলে তাই নিতে হবে আল্লাহ আর কাউকে পেলেন আল্লাহ এত বড় বালা মুসিবত আল্লাহ যদি এইরকম করেন কিন্তু মুসিবত আপনার আসলো কোনো নেকি হবে धारण रही आलाल मुसीबते नफीहा शुद्ध मुसीबत बड़ ने किस्कार कहीं धारण कारी सुबह कथा এই দুটি বাক্য আর তারপরে কি উলাহিক আলহাতকুল আর তারে হৃদায়তের পথে সঠিক পথে আল্লাহ পাক জন্য বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন এবং বালা মুসিবত বিপদ আসলে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করেন এখানেই आलोचना शेष कर दिए थके मारा गिर कान्ना कर निश्चय आजबी कारण अन्या हुकम दिए गए ওই সমাজে এইরকম রোদনের হারাম ছিল। আর তার উপর যদি চুপ থেকে যায় বারণ না করে নিষেধ না করে যাই তাহলে সে তার দায়িত্ব কেউ কারো বোঝা উঠাবে না একজন আর একজনের বোঝা উঠাবে না তো গুণার বোঝা যখন উঠাবে না কাঁদলো ওই জীবিত লোকেরা আর বেচারা মাইয়ে উপর হবে এটা কোন যুক্তিতে বুঝা গেছে हादीर चुपचापिय बारण कर आजबी मत इवनि टाइम आलना आल्लर पक्ष थी आजब है मान आल्लर पक्ष थी आजब नाई কষ্ট হয় আখেরাতের জগতে বর্জাখী জীবনে চলে যাওয়ার পরে যদি জীবিত রা কান্না করে কষ্ট হয় তাকে কষ্ট অনুভব হয় সুতরাং মাইয় কষ্ট দেবেন না তাদের যদি দরদি হন তাদের যদি কি হন তো কষ্ট দিতে চাইবেন না এই অর্থে প্রচলনও নেই আর লোকারা কান্না শুরু করে দিয়েছে আর ওই রকম করে কান্না করেছে সে জানো না যে আমার জন্য এই সব না কাজ করবে তো হবে নাকি না হবে না তাহলে যদি নিষেধ করে গিয়ে থাকে সমাজে কুপ্রথা আছে তারপরেও কান্না করে থাকা এরকম করে বয়ান করে তো আজাব হবে না অথবা সেই এলাকাতে কারণ কেউ কারো বোঝা দায়িত্ব যদি আলহি ওজমাই না শুনলেও বলা যেতে পারে না শুনলেও বলা যেতে পারে বোঝা গেছে আপনারা চিঠি লিখছেন আজকাল চিঠির যুগ চলে গেছে ইমেল তো লিখছেন যদি আপনার বাপ কেমেল আব্দুর রহমান ভাই ঠিক না তো হে আসসালাম আলাইকুম এক তো সম্বোধন ওকে করলেন তারপর আপনাদের সালাম হোক অথচ পাঁচ কিলোমিটার দূরে বাংলাদেশে আছে অথবা দশ কিলোমিটার দূরে অনেক দূরে আরো অন্য কোন দেশে আছে এত দূর থেকে কি করে এইভাবে সম্বোধন করছেন তখন তাকে সম্বোধনটা হয়ে যাবে সালাম পড়বেন সুতরাং নবীর কবরের কাছে না এখানেও যদি আপনি আত্মায়াত করছেন আর বলছেন আসসালাম আলীকে এখানে ওখানে বলেন না আসসালাম আলীকে আপনার ওপর সালাম হোক আইয়ুহান্ন ইয়া আলানব বলতেন আলমানি কিন্তু এরই সমর্থন করছেন যে এখানে আয়ুহান না বলেই আসসালাম আলান্নাবিয়া করে দেন আর আহ সালামরা এর উপর আমল করে বলো তাহলে ও ওই সুযোগটা থাকবে না তারপর আয়ুহান নাবিয়া বললেও তার জবাব আছে সেটা হচ্ছে ফেরত্তাহটাকে সালাম বললাম আব্বা আপনি কেমন আছেন আপনি আপনি সম্বোধন আপনার জন্য বৈধ ঠিক তেমনই ফেরেস্তা যখন সালামটা পৌঁছে দিল তখন নবীকে সম্বোধন হয়ে গেল